নির্দেশনা দিতেন সাহাবাইকের আমরা এই যে সিপ্পিনের যুদ্ধ করলেন সাহাবিরা নিজেরা নিজেরা তারপরে অষ্টির যুদ্ধ করলেন নিজেরা নিজেরা আয়সার দিল্লা অষ্টির যুদ্ধের জন্য কোথা থেকে বের হয়েছেন নবিসর ইসলামের কবরের পাশ থেকে একই গড়ে একই গড়ে নবিসের কবরামের গড়টা দুইভাগে বিভক্ত সামনের দশ হাতের মতো জায়গা ছিল এখানে কথাবার্তা বলতেন আর পিছনে দশ হাত বাই আট হাত এই দিকে দিকে এই জায়গাটা ছিল আয়সারাদিলতানার হুজরা এই হুজরার মধ্যে নবিসামকে কবর দেওয়া হলো কবর দেওয়ার পরে নবিসাম কোন আয়সারাদিলতলানা কোন পর্দাও দেন নাই একই ঘরে একই কবরওয়ালা ঘরে আয়সার জীবন জীবনযাপন করছেন আটান্ন বছর নবিস্লামের এন্তকালের পরেও তিনি দীর্ঘ সময় তিনি এখানে বসবাস করছেন তাহলে আটান্ন হিজড়িতে তিনি এতেকাল করতেন মানে আরও প্রায় পঞ্চাশ বছর তিনি নবীসাল্লামের এন্তকালের পরে বসবাস করছেন আবু বকর উমরকে কবর দেওয়ার পরে তখন তিনি একটি পর্দা দিয়েছেন পর্দা দিয়ে এক পাশে তিনি থাকতেন এক পাশে এই তিনটা কবর ছিল তাহলে আয়সার আদিল তালানা যখন বের হচ্ছেন যুদ্ধ করার জন্যই বললেন না আয়সাকে স্বপ্ন যুগেও কিছু বলেন নাই সরাসরি তো বলেন নাই বলেন নাই স্বপ্ন যুগেও নবীশন কোন নির্দেশনা দেন না ওইদিকে আলীর আদে যুদ্ধ করতেছেন আলীকে যদি নবীশন একটা দমক দিতেন খবরদার তোমরা এগুলা নিয়ে মারামারি করিও না এগুলো নিয়ে তাহলে সাহাবিরা করতেন অর্থাৎ নবিসমালের পরে হাজারো সমস্যায় সাহাবাইকে নিপতিত হয়েছেন কিন্তু কোন সমস্যা সমাধানের জন্য নবিসম কবরের কাছে শত শত বছর পরে এখন নবিসুল নাকি বাংলাদেশেও নির্দেশনা দে ভারতেও দে পাকিস্তানে ও আবার আরব দেশে দেনা অন্যান্য দিকে দেনা খালিদে কোন জায়গায় রাস্তাঘাটে এইভাবে এইসব দেশে নবিসুলের আনা গোনা একটু বেড়ে গেছে কি বলেন বাংলাদেশ অর্থাৎ নবিসাম কবর থেকে কোন নির্দেশনা দেন এই কথাটা ঠিক নয়